বারা রাজত আলাহতে বর্ণিত তিনি বলেন একবার নাবী সাল্লাহ সাল্লাম ইদুল আজহার দিন বাকি নামক কবরস্থানে যান অতপর তিনি দুর আকাত সালাত আদায় করে আমাদের দিকে মুখ করে দাঁড়ালেন এবং তিনি বললেন আজকের দিনের প্রথম ইবাদত হল সালাত আদায় করা অতপর ফিরে গিয়ে কুরবানি করা যে ব্যক্তি এরূপ করবে সে আমাদের নীতি অনুযায়ী কাজ করবে আর যে এর পূর্বেই জবে করবে তাহলে তার জবে হবে এমন একটি কাজ যা সে নিজের পরিবার বর্গের জন্যই তাড়াতাড়ি করে ফেলেছে এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। তখন এক ব্যক্তি আবু বুরাইদাহ ইবনু নিয়ার রদেলাহ তালাহনু দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন হেয়াল্লাহ রসুল আমি পূর্বেও জবহ করে ফেলেছি এখন আমার নিকট এমন একটি মেষ আছে যা পূর্ণবয়স্ক মেসের চেয়ে উত্তম এটা কুরবানি করবো কি তিনি বললেন এটাই জবেহ করো। তবে তোমার পর আর কারো জন্য তা যথেষ্ট হবে না